বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ও সলাত্মাইলহি ও আজমাইন আদ পিস বাংলার সম্মানিত সদি দর্শক পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা বসেছি কোরআনের মজলিসে বিজ্ঞ আলেমদের মজলিসে আমাদের মূল প্রতিবাদ্য বিষয় হল কোরআনের কাহিনী আর সেখান থেকে আমরা গত এক পর্বে নিয়েছিলাম আদম সৃষ্টির ইতিবৃত্ত কিন্তু সেখানে রয়েছে অনেক অজানা তথ্য রয়ে গেছে অনেক কিছু জানার ইচ্ছে এমনকি রয়েছে তাতে অনেক বিভ্রান্তিকর কথা যেগুলি রত করা কোরআন ও সন্ন্যাহের দ্বারক ও বাহকদের জন্য একান্ত প্রয়োজন সেই লক্ষ্যে আমরা ইতিথেকে এবং আমার ডানে আছেন বিশিষ্ট আলেমদিন শেখ মুখলাম এবং আমার বাবা বিশিষ্ট আলম ইসলামী চিন্তা ركاتو باغمين الشيخ قاضي محمد ابراهيم السلام عليكم ورحمة الله وبركاته انا امار شرب ومع سن بشيشتو عالم دين شيخ حسن جميل قاسم السلام عليكم ورحمة الله وبركاته شمار دشو دي جو تاري تي اپنا دشت روئي سي امي حارون حسين بل چلم جه آدم علیه السلام ارسشتی ایبان تادر دنیا تي اگمون ارشت روئي سي আমাদের জানা প্রয়োজন আর তাকে বিভ্রান্তি আছে সেগুলি সেই সকল সংশয় ও সন্দেহ দূর করা আহ্বান জানাচ্ছি শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম সবকে আলহামদুলিল্লাহ আসলে মানবজাতির মূল ঘটনাই হলো আদম জি আদম সৃষ্টির ঘটনা তো আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন মাটিটা একবার বলেছেন মিনসুল্লা বলেছেন মিন তিন কাদা মাটির একদম সার নির্যাস থেকে আবার তিন কাদা থেকে আবার বলেছেন মিন হামাই মাসনুন কঠিন মানে শক্ত মাটি থেকে পড়া মাটি থেকে অর্থাৎ মাটি একের পর এক অনেকগুলো ধাপ তো পেরিয়েছে মৃত্তিকা শিল্পী যারা তারা মাটি থেকে কোনো পাত্র বানাতে এটা শুকায় আবার আবার কতগুলো ধাপ অনেকগুলো ধাপ অতিক্রম করে এটা একটা ফাইনাল অবস্থানে যায় তো সেই প্রক্রিয়ায় আল্লাহ বানিয়েছেন তো এখানে একটা হাদিসের মধ্যে কিন্তু এটা আলোকপাত করা আছে যে ইন আল্লাহ খালাকা আদমা মিন কবদিন কবদাহিন যে মুষ্টি মাটি নিয়ে আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটির মতন মাটির যত রং কালার তত রং কালার বৈশিষ্ট্য কেউ দেখবেন খুব সহজ মানুষ কেউ খুব রুক্ষ কঠিন কেউ দেখবে খুব পবিত্র চরিত্রের কেউ কারোর মধ্যে একটু সমস্যা আছে যাই হোক এখন আদম সৃষ্টির ঘটনা ঘটিয়ে আমাদেরকে পৃথিবীতে আনলেন তো এখানে এই ঘটনার মধ্যে অনেক বড় একটা শিক্ষণীয় আছে যে আদমকে একজন শত্রুর মুখোমুখি করে দিলেন আদমের একজন শত্রু চির শত্রু কখনো সে বুঝাপড়ায় আসবে না তো এজন্য প্রথম এখানে আমাদের শিক্ষণীয় হলো শত্রু মিত্র ছিনা আমাদের মিত্র বন্ধু হলেন পরম বন্ধু আল্লাহ রবুল আর পরম শত্রু হলান ইবলিস এই জন্য ইব্রিস কে কখনো যেহেতু বাগে আনা যাবে না কখনো বানা তে আপনি বন্ধু বানাতে পারবেন এই জন্য আল্লাহ বলেছেন মানুষের সাথে শত্রুতা হলে অত্যন্ত সুন্দর সদ ব্যবহার করলে এমন হয়ে যাবে মনে সে উষ্ণ বন্ধু কিন্তু কখনো তোমার বন্ধু হবে না এই জন্য আর কেউ নেই এই আর আমরা নিজেরাও মোকাবেলা করে ফারবো না সে এত বেশি ধোকাবাজ এত প্রতারক আর এখন তো তার অভিজ্ঞতা আরো বিশাল আমরা দর্শকের উদ্দেশ্যে আরো বলতে পারি যেহেতু হচ্ছে মার্দুদ আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত আল্লাহ যেহেতু সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং তার ঠিকানা হচ্ছে জাহান্ন এটা আমাদের কাছে একেবারে দিনের মতো পরিষ্কার আর আল্লাপাক রব্বুল আলমী নিজেও বলে দিলেন যে সে তোমাদের আমি জাহান নামে নেব আল্লাহ বলছেন তুমি সকলকে পারবে না আমার জেলা খাটিবান এখানে যেহেতু দুটা পার্থক্য দেখা দিচ্ছে আল্লাহ এবং ইবলিশের সাথে যেমন একটা কথা হয়েছে আল্লাহ তো চাইলে তাকে সেখানে শেষ করে দিতে পারতেন আমাদেরকে সচেতন করা ছাড়া কিন্তু ছেড়ে দেন নাই আমাদেরকে আবার সচেতন করেছেন রবুলি আলমী সুরাই এর মধ্যে যেটা আসছে আল্লাহ সুবাহ আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে বলছেন আল্লাহ আহাদুমিয়াবানি আল্লাহ আমার এবাদত করো এটাই হচ্ছে বিচ্যুত হবে বুঝতে হবে এটা শয়তানের পথ জি জি আচ্ছা এখানে যেটা একটা অত্যন্ত বড় শিক্ষণীয় বিষয় সেটা হলো হারাম খাওয়া সম্পর্ক আছে উলঙ্গ করা উলঙ্গ করার ওয়ে কি রাস্তা কি হারাম খাওয়া হারাম খাওয়ালে তার নৈতিকতা ধ্বংস হবে এই জন্য বিশ্বব্যাপী আজকে যে সুদ সুদ হল ওই নিষিদ্ধ ফল যে ফলটা আদমকে নিষিদ্ধ করা হয়েছে সুদ মানে যত আরাম আছে সবে তো ওই গ্রুপের ওই গ্রুপের ওইটা খেলে একই ফল আসবে তো আজকে বিশ্বব্যাপী আসলে হারাম জিনিস সমাজ থেকে বিশ্ব থেকে এগুলোকে দূর করা উচিত আর এটা যে প্রতিক্রিয়া মন্দ প্রতিক্রিয়া আজকে যে বেহায়াপনা বেলালাপনা উলঙ্গপনা মানে দর্শকদের জানাতে চাইব যে আদম সৃষ্টির এই ঘটনার সাথে একটা বিষয় যে আল্লাহ রবুল আলমিন আদমকে খুব ভালোবেসেই সৃষ্টি করেছিলেন সেই তিনি বলছেন আমি আমার দুই হাতে আদমকে সৃষ্টি করেছি এটার তারা কি বুঝায় আর এর দ্বারা কি বুঝায় না যে আল্লাহ রব্লা হয় না হাত আছে জি অবশ্যই এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায় আল্লাহ সেটি কেমন আল্লাহ ভালো না কেউ জানি না সেটা সেটা হলো পশু প্রাণ কিন্তু আদমের মধ্যে প্রাণ আছে দুইটা এটা তার জীব হিসাবে যেটা আছে এটা আর মানবত্বা যেটা আলাদা একটা রূপ আল্লাহ তালা আদমকে দিয়েছেন যেটা কুলমাখলু কাতের আর কাউকে দেন নাই আর কত বড় বৈশিষ্ট্য আরেকটা হলো আল্লাহ তালা সমস্ত নামের বিশাল বৈশিষ্ট্য দিয়েছেন একটি হল হাসাদ বা হিংসা আর একটি হলো অহংকার আল্লাহ হুকুমকে কেউ লঙ্ঘন করে ফেলেছে এটা বিন্নি কথা কিন্তু অহমিকে অশত অস্বীকার করা না মানি না এটা আমার যুক্তিতে খাটে না না এবং হিংসা করা আমাকে সৃষ্টি করছে আগুন থেকে আমি কেন সেখানে যাবো এই যে অহংকার এবং হিংসা এই দুটি গুণা বহু গুণাহের মূল আল্লাহ জন্য বলেছেন তিনটি গুণা সমস্ত গুণ মূল তার ভিতরে একটা হলো হাসাদ আর একটা হলো অহংকার গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে সেটা হচ্ছে শয়তান আদম এবং হাওয়া আল্লাহামের সাথে যখন কথাবার্তা বলে সেখানে একটা খুব লক্ষ্য করার বিষয় যে সেখানে সে এক জায়গায় কিন্তু থাকেনি এক জায়গায় ফেল করেছে তারপরের স্টেপ চলে গিয়েছে আপনারা <Mr>. দেখছেন <strange mone>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 रात आप पुनु मोनी जाबिर अन्हु बोलते बंदा मुशरिक ও কাফের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা সহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাতির সংখ্যা একশো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 জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিরতির পর শুধু দর্শক আপনাদের সকলকে আবারও এই জ্ঞানের আসরে কোরআনের আসরে কোরআনের কাহিনীর সাথে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি যেমনটি আমরা আলোচনার মধ্য দিয়ে ফুটে উঠেছিল যে এই আদব তাকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন তার এটি আমরা পেলাম এক আল্লাহ রবুল্লা আলম তাকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার পেলাম আল্লাহ রব্বুল্লা আয়ালমিন তাকে বিশেষ রোহ দান করেছেন তারপরে পেলাম আল্লাহ রবুল্লাহ আলম তাকে জ্ঞান দ্বারা সমৃদ্ধ করেছেন আর এরপরে চার নম্বরে পালাম যে সমস্ত ফেরাস্তাকলকে নির্দেশ দিয়েছেন আদবের জন্য সিস করতে এই অনন্য চারটি বৈশিষ্ট্য যা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আর এটা আল্লাহ রবুল্লা আলমীনের এহসান আল্লাহরবুল্লাহ আলমীন দয়া হিসেবে করেছেন সুতরাং হে মানুষ আপনি কার সন্তান আপনার আদিপিতা কে এবং তিনি কি কি গুণ বৈশিষ্ট্যের অধিকারী হয়েছিলেন আপনি কি সেই গুণ বৈশিষ্ট্যের অধিকারী হতে চান নাকি আদমের জাত শত্রু অভিশপ্ত শয়তান তার সেই অনুসারী হতে চান পার্থক্য করতে আজকে যারা নিজেদের আল্লাহ সৃষ্টি করেছেন তারা কিনা নিজেদেরকে বানর নিকৃষ্ট একটা পানির কাছে নিয়ে যাচ্ছে এটা যে কত মিথ্যাচার সমগ্র করেন আদম সন্তানরা ওই আদম সন্তানরা আমরা গৌরবোধ করি যে আমরা আদম সন্তান আমরা আদমের সন্তান আমরা বানরের না কেউই জেনেটিক বিজ্ঞান এখন প্রমাণ করে দিয়েছে যে মানুষ একজন মানুষ থেকে এসেছে এটা কোনো বানর থেকে আসেনি অথবা ডারোহিন তত্ত্ব ডাহা মিথ্যা কোরআন বিরোধী প্রতিনিধি তৈরি করবো তারপরে ফেরস্তারা বলেছেন যে ওরা তো কাটাকাটি মারামারি করবে আমরাই তো আপনার তসবির তাহালিন পরব কাজে আর প্রয়োজন করছে না যেহেতু আপনার এবাদত করা দরকার আমরা এবাদত করতেছি যে রহস্য রয়েছে সেটা হচ্ছে আমাদের আলমিনা উচিত আমরা আল্লাহ দুটি বৈশিষ্ট্য দিচ্ছেন একটি মহারামের কথা থেকে ফুটে আসলো যে মানব সৃষ্টি শুরুতেই আল্লাহ তালা শত্রুর মুখোমুখি করে মানুষকে একটা ইঙ্গিত যেন দিচ্ছেন যে তোমাদের গোটা জীবনেই কিন্তু এরকম শত্রুর মুখামুখি হয়ে সেখান থেকে বিজয়ী হয়ে তোমাদেরকে আসতে হবে আর দ্বিতীয় তো আল্লাহ সুবাহ আল্লা নেই আর আমাদের পরীক্ষাটাই এখানে যে নাফর করার ক্ষমতা আছে এটাকে ব্যবহার করে কিভাবে দাসত্ব করেন তারাও দাস আমরাও দাস কিন্তু তাদের অবধি বাধ্য তিনি যদি কোনো এটা কোন কারণ হতে পারে না কিন্তু একজন দেখা শক্তি আছে তিনি বাঁচছেন এটাই প্রশংসার কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে ছুটে যাবে এই বলা দরকার শতানের প্রলোভনের যে সিস্টেমটা আমি বিরোধী একবার বলতে চাচ্ছিলাম যে আদম কাছে এসে সে যে যে বলল আল্লাহ আপনাদেরকে নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করেছেন এই রকম অনেক গাছ আছে সেগুলোতে আপনাকে যেতে নিষেধ করেন নাই এখানে একটা বিষয় যে আল্লাহর বক্তব্যের তাফসির সর্বপ্রথম কিন্তু শয়তানি করেছে অপব্যাখ্যা যেটা কাজেই কোরআন বা কোন ব্যাখ্যা দেখলেই জন্য হয়ে যাবেন এখানে ধোকার একটা বিষয় হচ্ছে অরবুলা আলমিন আদম আলি সালাতামকে নবী বানাবেন এবং সমস্ত নবীরা ফেরেস্তাদের চেয়ে শ্রেষ্ঠ এবং তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়েছে সাহেব যেটা বলেছেন ফেরেস্তারা মাধ্যমে সেটা প্রমাণ দিয়েছেন এখনও দুনিয়ায় এমন একটা প্রবাহণ্ডা এবং ষড়যন্ত্র চলছে যে আমাদেরকে আধুনিক বারণের নামে যে আমাদেরকে আলেম শ্রেণী বিশেষ করে যে আমাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে এই আলেম হয়ে কি হবে দুনিয়ায় কি করবে আমরা যেখানে রসুল করিম সাল্লাহ আলিয়ালের পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছি ক্ষয়রুকুমান তা আল্লামাল কোরআন আল্লামাল যারা কোরআন শিখে এবং শিখায় তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ সেখানে ওই শয়তানের মতো রসুলের থেকে আমরা শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছি আলেম হওয়ার সাথে সাথে ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া কিছুই একটু আপনাকে সাথে সেটা হলো যে উপকারী সকল বিদ্যাই হলো আবশ্যকীয় বিদ্যা সমস্ত বিদ্যা অর্জন করার ভিতরে প্রভূত কল্যাণ রয়েছে যদি তার সাথে যুক্ত হয় আপনার ইসলাম দিন দিনের সাথে দিনের বেসিক নলেজ নিয়ে তারপর যদি কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কুফুরি বিদ্যা বেলকিবাজি বিদ্যা যেগুলির ভিতরে কোন ফায়দা নেই সেগুলি এখানে এই ঘটনায় বুঝা যাচ্ছে যদি আদৌকে জানাই কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষি এটাও খেল রাখতে হবে আজকের দুনিয়ায় মুসলমানদের দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনি বসে কাছে আর কথা দিয়ে কথা নেই প্রাণে এটা কথা বন্ধু শেষে আমরা বলতে পারি আমি একটা কথা এখানে বলে আগে সেটা হলো মানুষ যে জ্ঞান শিখে ভুলে যায় এই ভুলের পিছনে একমাত্র বড় দায়ী হলো শৈতান যেমন কোরআনে শক্তি নাই ছেলেরা মেরা শিখে কোরআন পড়ে ভুলে যায় ভুলে যায় এর মূল কারণটা হলো ফানাসিয়া তো উনি ভুলে গেছে শয়তান যত কাছে এসছে ওনার জ্ঞান হারিয়ে গেছে শৈতান এত ভাইরাস যেমন কম্পিউটারে একটা ভাইরাস ঢুকছে একটু আমি দলিলগুলি দিয়ে দিচ্ছি ইবল যে আমাদের বিস্তৃতির মূল কারণ যদি শৈতান তোমাকে আল্লাহ জিকির দিয়েছে এবং এত হাদিস পড়ে শুনি কিছু খেয়াল থাকে না নবীজি ওনার বুকে হাত দিয়ে বললেন যে ইয়া শান উখরুজ বিনরে ওসমান ও শয়তান। তিনি নিজেই কবিতা ইমাম শাহাদ ছিলেন ইমাম ওখি উস্তের কাছে গিয়ে ইমাম শাহি বললেন যে আমি পড়ি কিন্তু মনে থাকে না তখন উস্তাদ বললেন যে তুমি নাফরমানি ছুঁয়ে দাও যারা নাফরমানি করে যারা শৈতানের কাছে থাকে তাদের কাছে কোনদিন ইলিম থাকতে পারে না পক্ষান্তরে যদি যত প্রকার নাফরমানি থেকে বেঁচে থাকবো গুনাহ থেকে বেঁচে থাকবো শৈতানকে আমরা দূরে ঠেলে দেব যেন আমরা বলি যে হাফিজি ছাত্র দুষ্ট হয় কেন দুষ্ট হয় চতুর্দিক থেকে ওদেরকে ওরা কর মুখস্ত না করতে আমরা এখানে আয়াত থেকে একটা শিক্ষা নিতে পারি আয়াতি আছে এখানে আমাদের অতিরিক্ত বাড়ার প্রয়োজন নাই তো যাই হোক যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওরা প্রথমে কিন্তু চায় নেই আল্লাহর সাথে একটা পরামর্শমূলক কথা বলছে পরে বলছেন যখন আল্লাহ সৃষ্টি করে বড়ত্ব প্রমাণ করলেন তখন ফেরোজ বলছেন যে সুহানা আল্লাহ তুমি সব থেকে আল্লাহ তুমি পবিত্র সম্মানত শুধু দর্শক বৃন্দ আমাদের আর সময় নেই কথা জানতে হচ্ছে কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই যেতে হচ্ছে আমাদেরকে যাওয়ার আগে আপনাদের পক্ষ থেকে পৃষ্টি বাংলার পক্ষ থেকে আমাদের অতিথি বৃন্দ বিশেষ করে কাদী এব্রাহিম সাহেব এবং শেখ হাসান জামিল শেখ মুখল বিন আর্শাদ শেখ আহমদুল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আপনাদের সকলের মঙ্গল প্রত্যাশা করে বিদায় আরো করছিস হানকালিকাশাদামাইকুম আহমতুল রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি আকাশ বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা উত্থান পতন চড়াই উতন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मोम बंदार निजे क्यालमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेषेवी मारेज ओ डिम हेभन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 जयंट डर जंकर नायक देख अर्धांगिनी नातिनी रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है